السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبات للمتقين وأصلي وأصليم على نبينا محمد وعلى آله واصحابه اجمعين أما بعد بياداشوك اپنا درشابعي كشاگو تو جانا چه رسالة الحادث عنوشتاني أمرا صحيب أخاري تهيكي برطي پور بي اپنا درود دشي بشكي شغلو تهيكي برنا حادث بشكورتش ابن صحيب আমরা এ পর্যায়ে কিতাবুল ইমানের বেশ কিছু পর্বের হাদিসগুলো আপনাদের সামনে পেশ করছি আজকে বেশ কয়েকটি বাব তথা পরিচ্ছেদ থেকে আপনাদের সামনে হাদিসগুলো পেশ করব সেটি হচ্ছে ৩৩ নম্বর যেই বাবটি রয়েছে প্রথমেই আমরা সেটি থেকে আলোচনা করব সেটি হচ্ছে বাবু জিয়াদাতিল ইমানে ও নক্সানি বাবু জিয়াদাতিল ইমানে ও নক্সানি बाढ़ प्रसंगे शुरून दमाम बोखारे बुझातेमान बाड़े कमे पक्षे शाम पर बेश आ, आयात दलिल हिसाब से आल्लामान बााउल्ला ওয়াজিদ হুদা সোর আল কাহফির তের নম্বর আয়াত এবং আল্লাহ আমরা সোরাল মুদ্দাহ একত্রিশ নম্বর আয়াত এর অর্থ হচ্ছে যাতে যারা ইমান এনেছে ইমান পোষণ করেছে তাদের ইমান আরো বেড়ে যায় এবং ওয়াকা আলা ইমামি বলছেন ওয়াকা আলাহ আলিয়া আল্লাহ আরো বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তার মানে এমন একটা দিন ছিল যখন দিনকে পরিপূর্ণ করা হয়নি ইমানের পুরো সবকিছু বিবৃত করা হয়নি বর্ণনা করা হয়নি অর্থাৎ আয়তটা যখন নাজেল হয়েছে বিদায় হজের সময় আর জুমার দিনে যেটি আমরা হাতিসের প্রকাশ্য ভাষ্য থেকেও জানব ইনশাআল্লাহ সেখানে আল্লাহ বলছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম তার মানে হচ্ছে দিনের পরিপূর্ণতার এটা ছিল সেই দিন ফলে আগ আর পরের মধ্যে পরিপূর্ণ অপরিপূর্ণতার প্রশ্ন এসে যায় দিন এবং ইমাম যখন পরিপূর্ণ হয় তাহলে অপরিপূর্ণতাই হচ্ছে তার হ্রাস বৃদ্ধির একটা প্রমাণ যখন পূর্ণ জিনিস থেকে কিছু বাদ দেওয়া হয় তখন তো অপূর্ণ হয় পূর্ণ জিনিস থেকে যখন কিছু বাদ থাকে তখনই সেটা হয় অপূর্ণ না সেটা হচ্ছে নোকসান তাহলে ইমান বাড়ে এবং কমে ইমান বাড়তে বাড়তে অপরিপূর্ণ থেকে পরিপূর্ণতার মধ্যে চলে আসে তখন দিনও পরিপূর্ণ হয় জাহাদিস ইমাম বুখারি রহমাহুল্লাহদের মধ্যে নিয়ে এসেছেন সেটি হচ্ছে তার সনদে তিনি বলছেন কালাল হদা মুসলিম ইবনু ইব্রাহিম কালা হেদনা হিস্যাম الله عليه কচাদ قال ইয়সাল আলহ النار من قال জুমিন্নার মনকাল وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير قال أبو عبد الله قال أبان حدثنا قتادة حدثنا أنسن আনীন তার সনদে যে সনদটি আমরা আরবিতে পড়ার সময় পড়লাম সেই সনদে তিনি আনাস ইবনে মালিক আল্লাহ তিয়ানহ থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন যেখানে আনাস নবী সাল্লাহ আলাইহাল্লাম থেকে হাদিসটি সরাসরি বর্ণনা করে বলেন নবী সাল্লা বলেছেন জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে সেই ব্যক্তি বের হবে যে বলে লা লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইহ যে বলেছে সে ব্যক্তি জাহান নামের আগুন থেকে বের হবে অর্থাৎ যখন সে মৃত্যুবরণ করেছে তখন যদি তার অন্তরে ওফেকাল বিহি ওয়াজ দায় খের তার অন্তরে যদি জব পরিমাণ একটা জব পরিমাণ পূর্ণ তথা ইমানও থাকে এখানে এ হাদিসের মধ্যে পুণ্যের কথা বলা হয়েছে যেটা আমরা পরবর্তী আরেকটা রেওয়ায় থেকে মিন খেয়ের এর জায়গায় মিন ইমান পুণ্য বলতে এখানে ইমান যার অন্তরে একটা জব পরিমাণ কল্যাণ পুণ্য তথা ইমান বিদ্যমান থাকবে এবং সে লাহ ইহ বলে ইমানের জগতে একবার প্রবেশ করেছে তাহলে এই ব্যক্তিও জাহান নামের আগুন থেকে তথা জাহান নাম থেকে বেরো হবে এবং। ওই ব্যক্তিও জাহান নাম থেকে বের হবে জাহান নামের আগুন থেকে বের হবে যে বলে লা ইলাহা আল্লাহ ছাড়া সত্যিকার আর কোন ইলাহ এবং উপাস্য নেই আর তার অন্তরে কি রয়েছে একটা গম পরিমাণ পুণ্য তথা ইমান রয়েছে অর্থাৎ যদি কোন ব্যক্তি লা ইলাহা ই বলে এবং মৃত্যুর সময় তার অন্তরে একটা গম পরিমাণ পুণ্য তথা ইমানও বিদ্যমান থাকে তাহলে পাপের সাজা ভোগের পরে সে জাহান্নাম থেকে বের হবে পরিশেষে বের হবে এবং বের হয়ে সে জান্নতে প্রবেশ করবে যেটা অন্য হাদিস থেকে আমরা জানি ওয়াকুজিন সে ব্যক্তিও জাহান্নাম থেকে বের হবে যে ব্যক্তি বলে লা ইহা ই আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই ওয়াফিকল বিহি ওয়ুদ্দার রাতে মিন খেয়ের যদি তার অন্তরে অনুপরিমাণ পুণ্য তথা ইমান বিদ্যমান থাকে তাহলে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এখানে ইমানের বিভিন্ন পরিমাণের কথা উল্লেখ করলেন যে এত সামান্য পরিমাণ ইমানও যদি কারো অন্তরে থাকে সে লাহাইলালা বলার পরে এবং এই অবস্থায় তার মৃত্যু হয় তাহলে সে জাহান নাম থেকে মুক্তি পাবে জাহান্নাম থেকে সে বের হতে পারবে জবটা একটু বড় তার থেকে একটু ছোট হচ্ছে গম গমের থেকে আরো অনেক ছোট হচ্ছে অনু অনু যেটাকে আমরা অ্যাটম বলি दूरबीक्षण अणुबीक्षण जंत्र छाड़ा, छाड़ा देखा जाए देखते इमान तहले तो हम कारो अनेक बीते कारो एक कम होते कारोताइ कम होते कम होते जप पर एक गम परिणाम अणुपरिमान इमान कथा बोझान इमान बसिओ होते इमान कम होते जिनियो कम हम से कम इमान बाढ़ कमेटे वर्णना देखते आबू आबदुल्ला कतादारनदे कत कतादाबन मालिक रदेअल नबी सल्लाम वर्णना कर मीन खेर बदले उल्लेख कर मान, मान, मान, मान, इमान। मान देखी फले बोझा जामान अर्थात बसिओ होते इमान कम होते एक व्यक्ति इमान बाढ़ कमते प्रसंगे जदिख्य তারা তারা মনে করে যে ইমান হচ্ছে আসলে শুধু তাসদিক অন্তর বিশ্বাসের নাম এরপরে আর কোন কিছু ইমানের প্রয়োজন নেই সেটা অশুদ্ধ সেটা এই কোরআনের আয়াতগুলো থেকে এবং কোরআন হাদিসের প্রকাশ্য ভাষ্য থেকে যেটা সৈমর সুল্লা সাল্লাহাম উল্লেখ করেছেন তা থেকে স্পষ্ট যে সেই ধারণাটা ভুল বরং ইমান শুধু বিশ্বাস নয় বিশ্বাসের বাইরে ইমান মুখে স্বীকৃতি এবং ইমান মানুষের যাবতীয় কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পায় এবং মানুষের পুণ্যের কাজ যত বেড়ে যায় তত ইমান বেড়ে যায় আমরা এই অধ্যায় লক্ষ্য করেছি রাসুলসাল্লা সাল্লাম বিভিন্ন আমলকে ইমান বলেছে। তিনি সালাদকে ইমান বলেছেন তিনি জাকাতকে ইমান বলেছেন এভাবে বিভিন্ন আমলকে ইমান হিসাবে উদ্ধৃত করার কনক্লুশন বা সারাংশ হচ্ছে এই যে আমলটাও ইমানের অংশ আমল যেমন বাড়তে পারে কারো আমল বাড়তে পারে যে যত বেশি আমল করে তার আমল বাড়ছে ফলে তার ইমান বাড়ছে আবার কেউ যখন আমল কমিয়ে দেয় তার ইমান যেমন কমতে থাকে আবার পাপের কারণেও ইমান কমতে থাকে পাপ মানুষের পুণ্যকে ধ্বংস করে আবার পুণ্য যেমন পাপকে ধ্বংস করে দেয় ফলে পুণ্য বাড়ালে ইমান বাড়ে পুণ্য কমালে এমান কমে পাপ বাড়লেও ইমান কমে এ হচ্ছে কনক্লুশন এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ইমানের মতো मानसर सब चे गपूर्ण जिनिस मम सब गुरुतपूर्ण सम्पद सबच सम्पद इमान सेमान ममिन बुद्धिमान ममिन से बाढ़ाते थक कमे कमा एकत्र से चिन्हित कर इमान क्या बाढ़े और इमान क्या कमे फलेल बसि करते थे यथास्भव और पाप निजे बिरत रखे এভাবে সে ইমানকে বাড়াবে আর ইমানকে কমানো থেকে নিজেকে রক্ষা করবে এখানে আরেকটা শিক্ষাও আমরা পেলাম এবং আরেকটা আকিদাও পেলাম এই শিক্ষাটা মূলত আকিদার শিক্ষা সেটি হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো মমেন সামান্য পরিমাণ এমান নিয়েও মুখে প্রতিত হয় সে যদি অনেক বড় পাপিও হয় তাহলে সে কিন্তু চিরজাহান নামি হবে না এখানে একদল লোকের মতে भ्रांत फिर मध्य मन जहां नामे क्यों प्रवेश जहान नामा चाहे कबीरा गुनागार व्यक्ति तवाना कर ले कबीरा गुना क्षमा हा माफ हा आल्ला पक्ष अतय जहां नामे एक बार जहां नामे जाने से चिरजहान नामी कहीं हादीटा विभ्रांत आकीदा কে বিভ্রান্ত হিসেবে প্রমাণ করছে এবং আহলুস ওয়াল জামা আহ তথা সত্যপন্থী ইম্মাদ আকিদাকে এখানে প্রতিবাহিত করছে যেটা স্বয়ং রেস্লা থেকে এসেছে সাহাবারা বিশ্বাস করেছেন এবং সকল ইমামরা বিশ্বাস করেন সকল মহাকেক আলেমরা বিশ্বাস করেন সত্যপন্থী ন্যায়পন্থী মুসলিমরা বিশ্বাস করে সেটি হচ্ছে পাপি মুসলিমরা যদি ইমানের উপর মৃত্যুবরণ করে তাহলে সে এক সময় না একসময় জাহান নাম থেকে মুক্তি পাবে তার পাপের সাজা ভোগের পরে তার মানে হচ্ছে জাহান নামের মধ্যে একদল লোক ইমানদার কিছু কাল অবস্থান করবে তাদের পাপের সাজা ভোগ করার জন্য এবং তারপর তারা সেখান থেকে বের হবে এ হচ্ছে হাদিসের অন্যতম একটা আঁকিদা অন্যতম একটা বিষয় যেটা আমাদের খুবই গুরুত্বের সাথেই মনে রাখা উচিত আমরা কেউ যেন বিভ্রান্ত না হই যেভাবে একদল লোক বিভ্রান্ত হয়ে বলেছে যে জাহান্নামে যে মোমিনরা যাবে তার কোন জাহান থেকে বের হতে পারবে না এই আকেরা শুদ্ধ নয় মধ্যে আরেকটা হাদিস নিয়ে এসেছেন কাল আল ইমামুল বুখারি রা আল হাসানু সব্বাহ ইবনা قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا قال أي, أي آية قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة حديث شار البنغانو بادامرا بولشي سنود تاتو امر شنلم امام بخاري ترنجاشر سنود بولشي نمام ربط الخطاب رضي الله تعالى عنه تهكي جه يهود در اك بكتي تاكي بولو هي امير المؤمنين جهتو امر جاني مدينة شاما جه বা ইসলামিক খেলাফাতে অমুসলিম যারা ছিল তারাও ছিল সেই সমাজের প্রজা ফলে তারাও দেশে শাসন কর্তা হিসেবে খলিফাদেরকে গ্রহণ করেছিলেন ফলে সে বলেছিল ইয়া আমির হে আমিরুল মমিনিন এটা ছিল উপাধি খলিফার উপাধি অমরুল্লাহিনদের শাসনকর আমির আপনাদের গ্রন্থে একটি আয়াত রয়েছে যা আপনারা পাঠ করেন আয়াতুন في كتابكم، أبنى دلقون تهيك تي آيات روئيسة تقرأوناها جا أبنى راپاة كورتهاكن، لو علينا معشرة اليهود جودي أماد روپر، اي يهود شمبردائي، معشرة بولتكان شمبردائي، يهود، معشرة اليهود بني يهود شمبردائي، يهود شمبردائي، أماد رأي يهود شمبردائي رو روپر جودي اي آيات نازلت، نازلوتو لتخدنا، تهولي أمرق روحون كورتم ذلك اليوم، ويدين تيكي جايدين اي آيات ن আনন্দের উৎসব আনন্দের উৎসবের দিন হিসাবে ওই দিনটিকে আমরা পালন করতাম ওই দিনটিকে আমরা নির্ধারণ করতাম অর্থাৎ এই আয়াতটা এতটা গুরুত্বপূর্ণ এতটা চমৎকার একটা মেসেজ উম্মার প্রতি মানবতার প্রতি দিয়েছে যে শুধু আয়াতের দিনটিকে সেই বিশেষ কারণেই আমরা পালন করতাম আমরা এতটা খুশি হতাম এতটা নিজেকে ধন্য মনে করতাম এবং এত বড় একটা আনুষ্ঠানিকতায় আমরা যেতাম تكون عمر بن الخطب رضي الله تعالى نهجة جشكو لن قال أي آيات شتي قون قال يهود يقول لن اليوم أكملت لكم دينكم واتممت عليكم نعمتي وراضيت لكم الإسلام دينة جا آيات تت نقول لن شتي آيات تي هو تحدي آج آمي تم <تصفح> در جنو تم در دين كي پوري پوري دي لام آمي تم در جنو تم در دين كي پوري پوري دي لام يبن تم সম্পন্ন করলাম আর ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম সংক্ষিপ্তভাবে মহান আল্লাহ তালা কি গুরুত্বপূর্ণ কথা মানবজাতির জাতির উদ্দেশ্যে সেখানে পেশ করলেন ফলে তিনি সেই ইয়াহি ব্যক্তি আমার খতাবরাদ আল্লাহ তুকে সে কথাই বললেন এই আয়াতটি তিনি উদ্ধৃতি দিলেন تخون عمر بن خطب رضي الله تعالى عنه بولن قال عمر قد عرفنا عمر جانتم ذلك اليوم شهده كون دن والمكان الذي نازلت فيه يبون شهي ستانتي و جادتم جهاني اي آيات تي نازل ہوئا على نبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم اوبر وهو قائمون بيعرف يبون شهي ستانتي هود شهي جائجا جهاني نبي صلى الله عليه وسلم دانية چهلين عرفا يبون دين تيشلو يوم الجمعة جمعة الدين इस हजे नबी सल्ला हज फरज हर परम से हज विदा विदाय हज बना जख रसूसल्लाम आराफर मैदान अवस्थान कर दिए तुम्दीन से जुमार्दी आयात नाजिल प्रिय दर्शक आय जी नाजिल होलह नई जल्हज केराफा दिन ही बना आयात नाजिल दिन हिस्से मानस पालन करना द्वारा प्रमाणित हल्ट जिन हम इन एम अनुष्ठान पालन रीति नहीं स्वीकार करना स्वीकृति दे সেই অনুষ্ঠানগুলো পালন করার অনুমতি রয়েছে অনুমোদন রয়েছে যেগুলো রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছেন যেমন দুই ঈদ ঈদ উল আবহা ঈদ ফিতর এছাড়া আর অন্যান্য যেমন বিভিন্ন দিবস অনুষ্ঠান বিভিন্ন উপলক্ষ অনুষ্ঠান এগুলো কোনোটাই ইসলাম সমর্থিত নয় এর মধ্যে সবচেয়ে আপত্তিকর যে বিষয়টি এবং বড় ধরনের বিদা হিসাবে স্বীকৃত সেটি হচ্ছে ঈদে মিলাদবী পালন করা যেখানে ইহুদি বলছে যে এত গুরুত্বপূর্ণ একটা উপলক্ষকে আমরা ঈদ হিসাবে পালন করতাম ইসটা শোনার পরেও অমরাব্দুল খতাব তিনি খলিফা হিসাবে যদি বলতেন হ্যাঁ তাইলে তো আমরা তাই করতে পারি এত চমৎকার একটা আইডিয়া কিন্তু তিনি সেই আইডিয়াটা গ্রহণ করলেন না তবে এতটুকু জানালেন আমরা জানি কোথায় এ একটি নাজেল হয়েছিল আমরা জানি কোন দিন এ একটি নাজেল হয়েছিল সেটি ছিল নঈজল হাজ দিন আরাফাদ্দ জুমআ প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ হাদিসটিতে আমরা জানলাম তুল দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এবং সেটি ছিল রাসুল্লাহ জীবৎ দশাতেই তার মৃত্যুর আগেই কারণ আর কোন ওহি আসবে না ফলে দিন অপূর্ণ থাকলে তো তাহলে অপূর্ণই থেকে যাবে চিরকাল তাহলে দিনের পূর্ণতা হচ্ছে সেটা যেটা রসুল সাল্লা সাল্লামের উপর নাজল হয়েছিল কোরআন এবং সুন্না যে সুন্না রাহাল্লাম জাতির উদ্দেশ্যে মানবতার উদ্দেশ্যে উপস্থাপন করেছিলেন উপহার দিয়েছিলেন সেটা নিয়েই হচ্ছে পরিপূর্ণ দিন সেটা নিয়ে হচ্ছে পরিপূর্ণ ইমান অতএব আমাদেরকে সেই সেই ইমানকে গ্রহণ করতে হবে যা তরতাজা রূপে উপহার দিয়েছিলেন আমাদের প্রিয় রাসুলসল্লা সাল্লাম এবং হাদিসের মাধ্যমে আসুন আমরা সেই তরতাজা ইমানকে বোঝার উপলব্ধি করার চেষ্টা করি এবং নিজেদের মধ্যে সে ইমানকে পোষণ করি যে ইমান রাসুল সাল্লাহাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দিনকে আমরা মেনে চলি যে যে দিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের সবার জন্য সকল মানবতার জন্য প্রদান করেছিলেন এবং আমরা যেন কোন রাতে লিপ্ত না হই কোন ঈদ উৎসবকে যা অনুমোদিত নয় আমরা ঈদ রূপে পালন না করি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন